আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে দিনই আলোচনা শুনছেন দেখছেন আশা করি উপকৃত হবেন সেই কামনা রেখে আমরা আশা রাখি যে আপনারা আমাদের আগামী প্রোগ্রামগুলো আমাদের সাথে থাকবেন আর দেখবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন যেমন আমাদেরকেও তৌফিক দেন আল্লাহ আমিন আলোচনা করছিলাম যে স্টেক টেক ফার তা করলে পরে আল্লাহ আল্লাহতালা আমাদের রুজি বৃদ্ধি করেন আমরা সব সময় আল্লাহর কাছে রুজি চাই কিন্তু রুজি হয়তোবা অনেক সময় পার্থিব দিকটা বে করে জোর দিই কিন্তু আধ্যাত্মিক একটা দিক আছে যে দিকটা দিয়ে যদি আমরা আমার রুজি চাওয়াটাকে শক্তিশালী করতে পারি তাহলে পরে আমরা বেশি রুজি পেতে পারি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 সেই সেই সময়ে যদি তো করো আল্লাহ তালা তো গ্রহণ করবেন না সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সুতরাং সেই সময়ের আগে তো করতে হবে আর বলেছিলাম যে মরণের সময়ে প্রাণ কণ্ঠাগত হওয়ার আগে আগে তোবা করতে হবে এই নয় যে মরণের সময় হাজির হলো তখন আপনি বলবেন রব্বিল্লা আঃর তানি ইজালিন কারি বিনফা আসলে না তা না যখন মরণের সময় এসে গেছে তখন বলবেন যে আল্লাহ আমাকে সময় দাও আমি সদ্কা করে নিই ভালো লোক হয়ে যায়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 যারা অজান্তে পাপ করে ফেলে পাপ করে ফেলে পাপ করে ফেলে সোম্মায়া তু বুন আমিন কারিব তারপরে হয়তো কাছাকাছি সময়ে আল্লাহর কাছে তো বা করে ফাউলাই হিম এ নয় যে গড়িমসি করছে করছি করব, করছি করব। পাপ করেই যায় করেই যায়। আচ্ছা তো বা করবো বুড়ো হবো তখন করব। বুড়ো হব তখন দাঁড়িয়ে রাখবো বুড়ো হব তখন নামাজ পড়ব বুড়ো হবো তখন হজ করবো এইভাবে পিছিয়ে দিচ্ছে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 তারপর ওদের মধ্যে যখন কারো মৃত্যু এসে যায় কালা ইন্নি তুবতুলান বলে এখন আমি তোবা করতে চাই মরণ এসে গেল এতক্ষণ সময় হয়নি মরণের সময় বলছে ইন্নি তুবতুলান আর যারা অবস্থায় মারা যায় আল্লাহ তাদের আলীমা আমি তাদেরই জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি সুরানেশা সাত নম্বর আঠারো নম্বর আয়াত সময়ে তো আল্লাহ কবুল করেন না যেমন ফেরাউনে তো আল্লাহ কবুল করেননি মরণের সময় তো অবাক চেয়েছিল তাই না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 হৃদয় যখন দগ্ধ হচ্ছে তখন থাকতে না পেরে গেছি কি পাগল নাকি কারণ জেনে শুনে মরণে ঝাঁপ দেয় কে পাগল ছাড়ার কে রাসুল্লাহ সাল্লাহ আসালাম বললেন আবি ও কি পাগল নাকি সাহাবারা বলেন না আল্লাহ রসুল এ তো ভালো লোক সুস্থ লোক তারপর বলেন কি ও কি মদ খেয়েছে মানে যখন বলা হচ্ছে আল্লাহ মুখ ফিরিয়ে নিচ্ছেন আবার এই দিকে ঘুরে আল্লাহ তাহার নি আমাকে পবিত্র করে দেন মনের অনুশোচনা এই হলো যখন করতে হবে মনের ভিতরে কেমন একটা আবেগ উদ্বেগ উৎকণ্ঠা তখন কি মত আল্লাহ চাচ্ছেন যে রকম করে সরে যায় সরে যাক তার কারণ এদরাউল হদুদাবীর শুভ হাত সামান্য সন্দেহ হলে আল্লাহর নির্দেশ হলো বা রাসুলের নির্দেশ হল যে হদ কায়েম করো না হ্রদ কায়েম চেষ্টা না করা উচিত তার মানে যে সে তোবাক করলে তো করে নেবে এখন এটা বিশাল ব্যাপার তাকে খুন করতে হবে তাকে মেরে ফেলতে হবে তো আল্লাহ নবী চাইছেন যে কোনোরকম যদি বিদায় হয়তো হয়ে যাক কিন্তু না তার ভিতরে এমন অনুশোচনা জেগেছে সে কিন্তু পিছিয়ে হটবার নয় মদও খায়নি সুঙ্গে দেখা হলো মুখটা না মদও খায়নি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 যে মায়েজ এমন তোবা করেছে এমন তোবা সাধারণত দেখা যায় না সর্বশ্রেষ্ঠ তোবা হচ্ছে মায়েজের তোবা রাসুল্লাহ সাল্লা বললেন যে জানো তোমরা যার বিরুদ্ধে সমালোচনা করছো মায়েজ সে এমন তোবা করেছে লা আথম এমন তোবা করেছে মায়েজ যদি একটা জাতির মধ্যে সেই তোবা বিতরণ করে দেওয়া হয় সমস্ত জাতিকে ক্ষমা করে দেওয়া হবে কেন বলুন তো তার মনের ভিতরে অনুশোচে না তার মনের ভিতরে সেই দগ্ধতা দগ্ধের ভাব যে সে নিজে মানে থাকতে পারছে না সে বিবেকের কামড়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে নিজেকে পেশ করছে ঠিক এরই পরে কিছুদিন পর এক মহিলা এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছে ইয়া রাসুল আল্লাহ তা হেরনিং আল্লাহ রসুল আমাকে পবিত্র করে দিন কি ব্যাপার আমি ব্যবিচার করেছি মায়কে জিজ্ঞাসা করা হয়েছে ছিল তুমি ব্যবচার কাকে বলে জানো কিভাবে করেছো ইত্যাদি ইত্যাদি বিষয়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 তার মানে মায়েদের কথা ওর কাছে জানা ছিল এবং জানা ছিল তার শাস্তি কি তা সত্ত্বেও বিবেকের কামরে অনুশোচনায় দগ্ধ হয়ে মহিলা বললেন ইয়ারসুল্লাহ আমাকে পাক করে দিন হ্যাঁ ব্যবিচারের ফলে আমার পেটে বাচ্চা এসে গেছে আমি ব্যবচার জানি না ব্যবিচারের ফলে আমি গর্ববতী হয়ে গেছি রাসুল্লাহ দেখলেন যে একটা সুযোগ আছে কি তুমি যখন পেটে বাচ্চা আছে তোমার তুমি যাও তোমার বাচ্চা প্রসব করো তারপরে এসো সেই মহিলার পেছনে না কোনো পুলিশ না পাহারা না জেল না কিছু ছেড়ে তোমনি ইচ্ছা করলে সে যদি ভাবতো আমাকে মরতে হবে তাহলে সেই ইচ্ছা করলে নাও আসতে পারত কিন্তু শুধু বিবেকের দংশনে বাচ্চা সব করার পর সেই মহিলা আবার রসুলের দরবারে এসে বলছি রাসুল্লাহ আমার বাচ্চা প্রসব করেছে এই দেখুন আমার বাচ্চা এখন আমাকে পাক করে দেবে রসুল্লাহ সাল্লাহ আলাই বললেন যে মহিলা তোমার তো বাচ্চা তুমি প্রসব করে দিয়েছ বাচ্চার তো কোনো দোষ নেই এই জন্য তোমাকে মারলাম না এখন তোমাকে মেরে দিলে বাচ্চাটা বাচ্চাটা কি হবে কে দুধ পান করাবে সুতরাং যাও দুধ পান করা বাচ্চা রুটি খেতে শিখবে তখন এসো তারপরেও কোন পুলিশ নেই পাহারা নেই জেল নেই কিছু নেই মহিলাকে ছেড়ে দেওয়া হলো মহিলা কত সবুর করলো যে দেখুন কমসে কম মাস কেটেছে তারপরে আবার সে বাচ্চা রুটি খেতে শিখবে চেষ্টা করছে রুটি খাক রুটি খাক রুটি খেতে শিখেছে বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে রাসুল্লাহ আসল আসলামের দরবারে আর বলছে ইয়া রাসুলাল্লাহ এই দেখুন এমন আমার বাচ্চা রুটি খেতে শিখেছে আমাকে পাক পবিত্র করে দেয় অনুশোচনায় দগ্ধ হয়ে মহিলা দেখলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এই মহিলা মানবে না পবিত্র পবিত্র হতে চায় সুতরাং সাহাবাদেরকে বললেন যে মহিলাকে নিয়ে যাও আর এই বাচ্চাটাকে এক আনসারিকে দিলেন বা তুমি এর পালনের দায়িত্ব নাও মহিলাকে নিয়ে গিয়ে ওইভাবে মাটিতে পুঁতে তাকে পাথর মারা হলো খালেদ বিন ওয়লিদ পাথর মারার সময় যখন তার রক্তপাত তখন তাকে গালি দিলেন কোনো একটা গালি দিলেন যাই হোক যে কোনো প্রকার একটা গালি দিলেন তখন রাসুলানি করো না সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে এমন তোবা করেছে যদি এই চাঁদা বাজরা তুলাবাজরা এইভাবে তৌবা করতো তাকেও ক্ষমা করে দেওয়া হতো সুতরাং তার তৌবাক যে এত বড় তৌবা হয়েছে তা তিনি জানিয়ে দিলেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের সামান্য বিরতির পরও বাকি কথা বলব ইনশা আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে এই মহিলা এমন এক তওবা করেছিল বারবার আল্লাহনবীর দরবারে এসে নিশ্চয়ই বিবেকের দংশনে সে ভেবেছিল যে দুনিয়া রাজা হালকার আখেরাতে রাজা হচ্ছে কঠিন তাই দুনিয়াতে আমি শাস্তি ভুগিনি যাতে আখেরাতে ভুগতে না হয় রসুল্লাহ সসন্তা সাক্ষী দিয়ে বলছেন যে এমন তওবা করেছে যদি চাঁদাবাজরা তোলা বাজরা তাদের যে পাপ আছে সেই পাপের জন্য এই তোবা যথেষ্ট ছিল যে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিতেন আর অন্য এক বর্ণনায় আছে বিবেকের দংশন মনের ভেতরে অনুশোচনা এই যেমন এদের হয়েছিল সেটাই হচ্ছে তৌবা ঠিক এইরকমই আপনারা শুনেছেন কাবিন মালিক নামুক সাহাবি যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি যার ফলে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 তুমি ঘরে থাকতে পারবে না সত্যিই তাই পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেল আলৈহি মান ফুসহম তাদের নিজেদের মন তাদের নিজেদের দেহ তাদের কাছে সংকীর্ণ মনে হলো তাদের ভীষণ কষ্ট ভীষণ কষ্ট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 কিন্তু কিছুক্ষণ পরে আবার মায়ের কুলে ফিরে এসে কানতে থাকে মায়ের হাতে মার খেও সে মায়ের দিকে আসে বান্দা এরকমই আল্লাহর কাছে যদি কোনো শাস্তির আঘাত খায় তো আল্লাহর দিকেই ফিরে যেতে হয় তারা বুঝলো আমরা আল্লাহর অবাধ্যতা করেছি সুতরাং আল্লাহর দিকে ফিরে যেতে হলে আল্লাহ হচ্ছে আশ্রয় স্তর আল্লাহ মালজা আমিন আল্লাহ ইল্লাহ এই জন্য আমরা ভিতরে কোনো দোয়াতে বলি না আল্লাহ আমাদের বাঁচার কোনো পথ নেই আমাদের কোনো আশ্রয়স্থল নেই তোমার আশ্রয় ছাড়া তোমার আজাদ থেকে বাঁচতে হলে তোমার কাছেই ফিরে যেতে হবে সুতরাং তারা বুঝেছিলেন যে উপায় নেই এজন্য তারা দিন কষ্ট করেছিলেন প্রায় পঞ্চাশ দিন কষ্ট করেছিলেন সুম্মাবা আলাই হিমিয়া তু অতঃপর আল্লাহ তালা তাদের তো কবুল করলেন তারা তো করেছিল বলে তাদের তো কবুল করলেন ইন আল্লাহআ রাহিম আল্লাহ তালাই হচ্ছেন তো গ্রহণকারী পরম দয়াময়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 যতক্ষণ না মোহাম্মদ রসুল্লাহাম আমার শিকল খুলে দিয়েছেন দেখছেন তোবা একে বলে তোবা যে অনুসচনা মনের ভিতর থেকে একটা অনুতাপ আসবে যে অনুতাপের ফলে আপনি এমন দগ্ধ হবেন যে যতক্ষণ না আমার তোবা আল্লা দরবারে কবুল হয়ে ততক্ষণ আমি সন্তুষ্ট নই সুতরাং আমরা যদি চাই তোবা করতে তোবা করলে শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করলে হবে না মনের ভিতরে অনুসচনা চাই অনুতাপ চাই আর সেই সঙ্গে সবসময় খেয়াল রাখবেন এই ছটি শর্ত যে ছটি শর্ত বলা হলো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 যখনই কোনো খাবার খাবেন কিংবা পানীয় পান করবেন তখন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালায় প্রশংসা পছন্দ করেন এই আল্লাহ তালা সবসময় পছন্দ করেন আর আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেনুম যখন আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন ঘোষণা কি দিয়েছেন যে লাইন সাকার্তুমাজনাকুম তোমরা শুকুর করলে আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি দেবো যদি তোমরা শুকুর করো যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি দান আয়াতে বলছেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় না করো তাহলে আমার আজাব হবে কঠিন আমার আজাব হবে ভয়ানক আল্লাহ তালা বলছেন যদি তোমরা আল্লাহ তালা শুকুর গুজার হও আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করো ইমান ঠিকঠাক রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ কি খামখা শাস্তি দেবেন আল্লাহ কি এমনি শাস্তি দেবেন না অতএব তোমরা যদি শুকুর হও আল্লাহ শুকুর গুজারি করো এবং ইমান ঠিক মতো রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে আজাব দেবেন না আল্লাহ তালা আদেশ দিয়ে বলছেন ফাজকুরুকুর কোম ফস্কুরুয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করা কি আমি তোমাদেরকে দেখবো তোমাদের সাহায্য করব তোমাদের সহানুভূতি তোমাদের প্রতি রাখব। আর তোমাদেরকে আমার রহমত দান করব, ওয়স্কুরি আর তোমরা আমার জন্য সুক্রিয়ায় জ্ঞাপন করো আমার সুক্রিয়ায় জ্ঞাপন করো ওলা তাকফুরন আর তোমরা আমার কুফরি করো না আমার কৃতজ্ঞতা করো না আমার অকৃতজ্ঞতা করো না শুক্রি না। আল্লাহ তালার নির্দেশ যে তার নিয়ামত পেয়ে আমরা সুক্রিয়া আদায় করব এবং তার কৃতজ্ঞতা করব না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 इस्तेगफार कुल्ले बिस्टी होते पारे, अल्ला तला इच्चा कुल्ले बिस्टी देन, जामन सलाते इस्तेशका इजने सुनत करा है छे, फ्राकितिक गट भावे अल्ला तला पिधीवी के सुषोजीते कुरे छेन, जेखाने जामन थाकात और कार, कार,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 যে দেশের প্রকৃতির নিয়মে বৃষ্টি নেয় সেই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নিয়ম নেই সেটা সেই সময় বৃষ্টি দেবেন তবে আল্লাহ ইচ্ছা আচ্ছা করলে সবকিছুই পারে সেটা আলাদা কথা আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ ওলিবি আজমাইন ওসালামু আলাইকুম ওরিহি ববরকত